নবম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ জ্ঞান ও বিচার পথ, ভক্তিযোগ ও ব্রহ্মজ্ঞান ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে বসিয়া আছেন রাত্রি প্রায় আটটা হইবে আজ পৌষ শুক্লা পঞ্চমী বুধবার দোসরা জানুয়ারি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঘরে রাখাল ও মনি আছেন মনিরাজ প্রভু সঙ্গে একবিংশতি দিবস ঠাকুর মনিকে বিচার করিতে বারণ করিয়াছেন শ্রী রামকৃষ্ণ রাখালের প্রতি বলিলেন বেশি বিচার করা ভালো না আগে ঈশ্বর তারপর জগৎ তাকে লাভ করলে তার জগতের বিষয়েও জানা যায় মণিও রাখালের প্রতি বলিলেন যদু মল্লিকের সঙ্গে আলাপ করলে তার কত বাড়ি বাগান কোম্পানির কাগজ সব জানতে পারা যায় তাই তো ঋষিরা বাল্মীকিকে মরা মরা জব করতে বললেন ওর একটু মানে আছে ম মানে ঈশ্বর রা মানে জগৎ আগে ঈশ্বর তারপরে জগৎ কৃষ্ণ কিশোর বলেছিল মরা মরা শুদ্ধ মন্ত্র ঋষি দিয়েছেন বলে ম মানে ঈশ্বর রামানে জগৎ তাই আগে বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হয় আগে দরকার ঈশ্বর দর্শন তারপর বিচার শাস্ত্র জগৎ মণির প্রতি বলিলেন তাই তোমাকে বলছি আর বিচার করো না আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম ওই কথা বলতে বেশি বিচার করলে শেষে হানি হয় শেষে হাজরার মতো হয়ে যাবে আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম মা বিচার বুদ্ধিকে বজরাঘাত দাও বলো আর বিচার করবে না মণি বলিলেন হাজ্ঞা না শ্রী রামকৃষ্ণ বলিলেন ভক্তিতেই সব পাওয়া যায় যারা জ্ঞান চায় যদি ভক্তির রাস্তা ধরে থাকে তারা ব্রহ্মজ্ঞানও পাবে তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে ওদেশে ধান মাপে যেই রাস ফুরোয় অমনি একজন রাস ঠেলে দেয় মা জ্ঞানের রাস ঠেলে দেন তাকে লাভ করলে পণ্ডিতদের খড়কুটো বোধ হয় পদ্মলোচন বলেছিল তোমার সঙ্গে কৈবর্তের বাড়িতে সভায় যাব তার আর কি তোমার সঙ্গে হাড়ির বাড়ি গিয়ে খেতে পারি ভক্তির দ্বারাই সব পাওয়া যায় তাকে ভালোবাসতে পারলে আর কিছুরই অভাব থাকে না ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিলেন তার গলায় মণিময় রত্নমালা মা বললেন যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে এই মালা দিব কার্তিক তৎক্ষণাৎ ক্ষণবিলম্ব না করে ময়ূর চড়ে বেরিয়ে গেলেন গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন গণেশ জানে মার ভিতরেই ব্রহ্মাণ্ড মা প্রসন্না হয়ে গণেশের গলায় হার পরিয়ে দিলেন অনেকক্ষণ পর কার্তিক এসে দেখে যে দাদা হার পরে বসে আছে মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম মা বেদ বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও পুরাণতন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন তিনি আমাকে সব জানিয়ে দিয়েছেন কত সব দেখিয়ে দিয়েছেন একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি শিব শক্তির রমণ, মানুষ জীব, জীবজন্তু তরুলতা সকলের ভিতরেই সেই শিব আর শক্তি পুরুষ আর প্রকৃতি এদের রমন আরেকদিন দেখালেন নৃমুণ্ডস্তূপাকার পর্বতাকার আর কিছুই নাই আমি তার মধ্যে একলা বসে আরেকবার দেখালেন সমুত্র আমি পুত্তলিকা হয়ে মাপতে যাচ্ছি মাপতে গিয়ে গুরুর ক্রিপায় পাথর হয়ে গেলুম দেখলাম জাহাজ একখানা অমনি উঠে পড়লাম গুরু কর্ণধার মণির প্রতি বলিলেন গুরুকে রোজ সকালে ডাকো মণি বলিলেন আজ্ঞাহা গুরু কর্ণধার তখন দেখছি আমি একটি তুমি একটি আবার লাভ দিয়ে পড়ে মিন হলাম সচ্ছিদানন্দ সাগরে আনন্দে বেড়াচ্ছি দেখলাম এসব অতি গুজ কথা বিচার করে কি বুঝবে তিনি যখন দেখিয়ে দেন সব পাওয়া যায় কিছুরই অভাব থাকে না